সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং ফেরেস্তাগণকে করেছেন বার্তাবাহক তারা দুই দুই তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা যোগ করেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সক্ষম আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন তা ফেরাবার কেউ নেই এবং তিনি যা বারণ করেন তা কেউ প্রেরণ করতে পারে না তিনি ব্যতীত তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় হে মানুষ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করে তিনি ব্যতীত কোন উপাস্য নেই অতএব তোমরা কোথায় ফিরে যাচ্ছ তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে তবে আপনার পূর্ববর্তী পয়গম্বরগণকেও তো মিথ্যাবাদী বলা হয়েছিল আল্লার প্রতি যাবতীয় বিষয় প্রত্যাবর্তিত হয় হে মানুষ নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই ধোঁকা না দেয় এবং প্রবঞ্চক শয়তান যেন আল্লাহর নামে তোমাদেরকে প্রতারণা না করে শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রুরূপে গ্রহণ কর সে তার দলবলকে আহ্বান করে যেন তারা হয়। যারা কুফর করে তাদের জন্য রয়েছে কঠোর আজাব আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। যাকে মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয় সে তাকে উত্তম মনে করে সে কি সমান যে মন্দকে মন্দ মনে করে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সব পথ প্রদর্শন করেন সুতরাং আপনি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না নিশ্চয়ই আল্লাহ জানেন তারা যা করে আল্লাই বায়ু প্রেরণ করেন অতপর সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে অতপর আমি তা মৃত ভূখণ্ডের দিকে পরিচালিত করি অতপর তদ্দ্বারা সে ভূখণ্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দিই এমনি ভাবে হবে পুনরুত্থান क्यों सम्मान चाहले जेने रखुक समस्त सम्मान आल्लर तरह आरोप सबकर्म जारा मंदकार्य चक्रांत लेके कठोर शांति तर चक्र व्यर्थ हो आल्ला तुम्हारे सृष्टि कर কোন নারী গর্ভ ধারণ করে না এবং সন্তান প্রসব করে না কিন্তু তার সারি। কোনো বয়স্ক ব্যক্তি বয়স পায় না এবং তার বয়স হ্রাস পায় না কিন্তু তার লিখিত আছে এটা আল্লাহ পক্ষে সহজ দুটি সমুদ্র সমান হয় না একটি মিঠা ও তৃষ্ণা নিবারক এবং অপরটি লোনা উভয়টি থেকেই তোমরা তাজা মৎস্য আহার কর এবং পরিধানে ব্যবহার্য গয়নাগাটি আহরণ করো, তুমি তাকে তার বুক চেড়ে জাহাজ চলতে দেখো যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি রাত্রিকে দিবসে করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেককে আবর্তন করে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ইনি আল্লাহ তোমাদের পালন কর্তা সাম্রাজ্য তারি তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর আটিরও অধিকারী নয় তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শোনে না শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না কেয়ামতের দিন তারা তোমাদের শীর্ঘ অস্বীকার করবে বস্তুত আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না হে মানুষ তোমরা আল্লাহর গলগ্রহ আর আল্লাহ তিনি অভাব মুক্ত প্রশংসিত তিনি ইচ্ছা করলে তোমাদেরকে বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন এটা আল্লাহর পক্ষে কঠিন নয় কেউ অপরের বোঝা বহন করবে না কেউ যদি তার গুরুভার বহন করতে অন্যকে আহ্বান করে কেউ তা বহন করবে না যদি সে নিকটবর্তী আত্মীয় হয় আপনি কেবল তাদেরকে সতর্ক করুন যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং নামাজ কায়েম করে যে কেউ নিজে সংশোধন করে সে সংশোধন করে কল্যাণের জন্য আল্লাহ নিকটেই সকলের প্রত্যাবর্ত দৃষ্টিমান ও দৃষ্টিহীন সমান নয় সমান নয় অন্ধকার ও আলো সমান নয় ছায়া ও তপ্তরোধ আরো সমান নয় জীবিত ও মৃত আল্লা শ্রবণ করান যাকে ইচ্ছা আপনি কবরে সাহিত্যকে শোনাতে সক্ষম নন আপনি তো কেবল একজন সতর্ককারী আমি আপনাকে সত্য ধর্মসহ পাঠিয়েছি সংবাদদাতা ও সতর্ককারী রূপে। এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি তারা যদি আপনার প্রতি মিথ্যারোপ করে তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল তাদের কাছেই তাদের রসুলগণ স্পষ্ট নিদর্শন সহিফা उज्जवल कितना अतपर काफी धृत करजाबी देख आकाश थी बर्षण करें अतपर तद्दारा विभिन्न बर्णर फलमूल उदगत करी परत समूहर मध्य रही विभिन्न वर्ण गिरिपथ सदा लाल और निकटकाल कृष्ण अनुरूप भावे বিভিন্ন বর্ণের মানুষ জন্তু চতুষ্পদ প্রাণী রয়েছে আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল ক্ষমাময় যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসা আশা করে যাতে কখনো লোকসান হবে না পরিণামে তাদেরকে আল্লাহ তাদের সবাব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল আমি আপনার প্রতি যে করেছি তা সত্য পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সব জানেন দেখেন অতপর আমি কিতাবের অধিকারী করেছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করেছি তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে গেছে এটাই মহা অনুগ্রহ তারা প্রবেশ করবে বসবাসের জানে সেখানে তারা স্বর্ণ নির্মিত মতিখচিত কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে সেখানে তাদের পোশাক হবে রেশমের আর তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দূর করেছেন নিশ্চয়ই আমাদের পালনকর্তা ক্ষমাশীল গুণগ্রাহী যিনি সীয় অনুগ্রহে আমাদেরকে বসবাসে গৃহে স্থান দিয়েছেন সেখানে কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং স্পর্শ করে না ক্লান্তি আর যারা কাফির হয়েছে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন তাদেরকে মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে তারা মরে যাবে এবং তাদের থেকে তার শাস্তিও লাঘব করা হবে না আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই শাস্তি দিয়ে থাকি সেখানে তারা আর্তচিৎকার করে বলবে হে আমাদের পালনকর্তা কর্তা বের করুন আমাদেরকে আমরা সৎ কাজ করব পূর্বে যা করতাম তা করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যাতে যা চিন্তা করার বিষয় চিন্তা করতে পারতে অথচ তাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল অতএব আস্বাদন করদের জন্য কোনো সাহায্যকারী নেই আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞাত তিনি অন্তরের বিষয় সম্পর্কেও সবিশেষ অবহিত তিনি তোমাদেরকে পৃথিবীতে স্বপ্রতিনিধি করেছেন অতএব যে কুফরি করবে তার কুফরি তার উপরই বর্তাবে কাফিরদের কুফর কেবল তাদের পালনকর্তার কর্তার বৃদ্ধি করে এবং কাফিরদের কুফর কেবল তাদের ক্ষতি বৃদ্ধি করে বলুন, তোমরা কি তোমাদের কথা ভেবে দেখেছো। যাদেরকে আল্লাহর তোমরা ডাকো, তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও না আসমান সৃষ্টিতে তাদের কোনো অংশ আছে না আমি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যে তারা তার দলিলের উপর কায়েম রয়েছে বরং জালিমরা একে অপরকে কেবল প্রতারণামূলক ওয়াদা দিয়ে থাকে নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে টলে না যায় যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে তিনি সহনশীল ক্ষমাশালী তারা জোর শপথ করে বলতো তাদের কাছে কোন সতর্ককারী আগমন করলে তারা অন্য যে কোনো সম্প্রদায় অপেক্ষা অধিকতর সৎ চলবে অতপর যখন তাদের কাছে সতর্ককারী আগমন করল তখন তাদের ঘৃণাই কেবল বেড়ে গেল পৃথিবীতে কারণে এবং কুচক্রের কারণে কুচক্র কুচক্রীদেরকে ঘিরে ধরে তারা কেবল পূর্ববর্তীতে দশারি অপেক্ষা করছে অপেব আপনি আল্লাহর বিধানে পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতিতে কোনো রকম বিচ্যুতও পাবেন না তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না করলে দেখতো। তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে অথচ তারা তাদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল আকাশ ও পৃথিবীতে কোনো কিছুই আল্লাকে অপারক করতে পারে না নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন তবে ভূপৃষ্ঠে চলমান কাউকে ছেড়ে দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে অবকাশ দেন অতপর जख से निर्दिष्ट मेदे जाल्लर सब बान्डा ता दृष्ट थ